সুরা আল কোমা রহমান রহিম আল্লাহ নামে আমি শপথ করছি রোজ কে আমাদের আর আমি শপথ করছি সে নফসের যে ত্রুটি বিচ্যুতির জন্য নিজেকে ধিক্কার দেয় মানুষকে ধরে নিয়েছে সে মরে গেলে আমি তার অস্থি মজ্জাগুলো আর কখনো একত্রিত করতে পারব না অবশ্যই আমি তা পারব আমি তো বরং তার আঙ্গুলের গিরাগুলো পুনর্বিন্যস্ত করে দিতে পারবো। এ সত্ত্বেও মানুষ তার সম্মুখের দিনগুলোতে হতে চায়। সে জিজ্ঞেস করে তোমার প্রতিশ্রুতি ক্যামত কবে আসবে তুমি বল যেদিন সবার দৃষ্টি ধাঁধাযুক্ত হয়ে যাবে যেদিন চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে যেদিন চাঁদ ও সুরজ একাকার হয়ে যাবে সেদিন মানুষগুলো সব বলে উঠবে সত্যিই তো ক্যামত এসে গেল কোথায় আজ পালানোর জায়গা আমাদের ঘোষণা আসবে ना, आज पालाबाद जैगा आश्रय स्थल आज आश्रय स्थल तुम मालिक मानुष के खुले खुले दिया की काज निये शे आज हाजिर हो पेने रेखे मानुषरा मूलत अवगत सपक्षे विभिन्न अजूहत पेश करते चाह তুমি দ্রুত ওহি মুখস্থ করার চেষ্টা করে তোমার জিউ বা না এর একত্র করা ও ঠিকমতো তোমাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার ওপর অতএব আমি জিব্রাইলের মাধ্যমে তোমার কাছে যখন কোরআন পড়তে থাকি তখন তুমি সে পড়ার দিকে মনোযোগ দাও এবং এর অনুসরণ করার চেষ্টা করো অতঃপর তোমাকে এর ব্যাখ্যা বলে দেওয়ার দায়িত্ব আমার উপর তোমরা পার্থিব জগৎকে বেশি ভালোবাসো এবং পরকালীন জীবনকে তোমরা উপেক্ষা করো সেদিন কিছু সংখ্যক মানুষের চেহারা উজ্জ্বল আলোয় ভরে উঠবে এ ভাগ্যবান ব্যক্তিরা তাদের মালিকের দিকে তাকিয়ে থাকবে এদিন কিছু মানুষের চেহারা হয়ে যাবে উদাস ও বিবর্ণ তারা ভাবতে থাকবে এক্ষুনি বুঝি তাদের সাথে কোমর বিচন্নকারী আজাবের আচরণ শুরু করা হবে কখনো নয় মানুষের প্রাণ যখন তার কণ্ঠনারী পর্যন্ত এসে যাবে তাকে বলা হবে এই বিপদের সময় জাদুটনা ও ঝাড়ফোঁক দেওয়ার মতো কেউ কি আছে সে তখন ঠিক মতোই বুঝে নেবে পৃথিবী থেকে এখন তার বিদায় নেবার পালা আর এভাবেই তার এ জীবনের শেষ পা পরের জীবনের প্রথম পার সাথে জড়িয়ে যাবে আর সেই দিনটি হবে তোমার মালিকের দিকে তার অনন্ত যাত্রার প্রথম সময়ে আসলে এ জাহান্নামী ব্যক্তিটি সত্য স্বীকার করেনি এবং সত্যের দাবি মোতাবেক সে নামাজ প্রতিষ্ঠা করেনি বরং তার বদলে সে সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং সত্য থেকে সে মুখ ফিরিয়ে নিয়েছে সে অত্যন্ত দম্ভ ও অহমিকা ভরে নিজের পরিবার পরিজনের কাছে অতঃপর এ আচরণ তোমারই সাজে এটা তোমার জন্যই মানায় মানুষকে ধরে নিয়েছে যে তাকে এমনি লাগামহীন অবস্থায় ছেড়ে দিয়ে রাখা হবে সে কি একসময় এক থা স্খলিত শুক্র বিন্দুর অংশ ছিল না তারপর এক পর্যায়ে তা হল রক্তপিণ্ড অতঃপর আল্লাতালা তাকে দেহ সৃষ্টি করে সুবিন নষ্ট করলেন এরপর আল্লাহ আল্লাতালা সে অবস্থা থেকে নারী পুরুষের জোড়া পয়দা করেছেন এরপরেও তোমরা কি মনে করো আল্লাতালা মৃতদের পুনর্জীবিত করতে সক্ষম হবেন না